প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকারা আয়াত ১৫৩ থেকে ১৫৫ পর্যন্ত الله তাহবি কেবলা সংক্রান্ত আলোচনা অতিবাহিত হয়েছে তো সেখানে সেই দিক দিয়ে আল্লাহ তারা বলছেন যে যত দলিল আপনি আহলি কিতাবদের সামনে পেশ করে পেশ করবেন তারা কোনো অবস্থাতেই আপনার কেবলা দেখতে পা করবে না এরপরে মুসলমানদেরকে আল্লাহ তালা বললেন যে দেখো প্রত্যেক উন্নতের জন্যই নির্ধারিত কেবলা আছে যেটা তারা নিজেরা ঠিক করে নিয়েছে কোনটা আমি দিয়েছি কোনোটা নিজেরা অতএব তারা তোমাদের কেবলাটা মানবে না অতএব তোমাদের কাজ হলো নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাও কাস্তাবি পরীক্ষায় তাদেরকে নিয়ে বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই কিন্তু তাদের পক্ষ থেকে তান তাস নিয়ে এগুলো তো চালুই থাকবে তারা এগুলো সারাক্ষণ করতেই থাকবে মুসলমানদেরকে তখন আল্লাহ তারা মুসলমানদেরকে তাসাল্লি দেওয়ার জন্য একটা তো বললেন যে গোরু উনি আজ করুক তাদের তান তিরস্কার এগুলো করোয়া করো না তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমার পক্ষ থেকে পুরস্কার যেটা পাওয়া সেটা আর আরেকটা হলো তোমরা সব ব্যাপারে আমার কাছে সাহায্য চাও সলা দ্বারা এবং সবরের দ্বারা এটা এখান থেকে বলতে শুরু এবং এরপরে দ্বারা করেছোদ আম তিন কিসিমের সবর এর মধ্যে সবরের সবচেয়ে আলা স্তর যেটা সেটার সাথে সম্পৃক্ত আরো কিছু কথা আল্লাহ সামনে বলবো তোমরা সাহায্য কামনা করো সবর দ্বারা এবং আসিয়া সবর শব্দের অর্থ হলো আল হাবস আটকিয়ে রাখা হাবসুন নফসি আলামা তাকু তো সবর তিন প্রকার সবর আলাতির বন্দীগি করার উপরে নফ্সকে আটকায় রাখা আরেকটা সবর আলাল বালা আল্লাহ তালার পক্ষ থেকে মুসিবত আসবে আমাদের পরীক্ষার জন্য এখানে দ্বারা উদ্দেশ্য সবগুলো তো বিশ্ববেরই সবর দ্বারা সবগুলি উদ্দেশ্য তার মানে এ বাদতবন্দিগুলোর উপরে সবর করো এর অর্থ হলো যে যত করার আছে তোমাদের যত করণীয় কাজ আছে সব করণীয় সাহায্য চাও তিন নম্বর হলো আমার পক্ষ থেকে যে সকল মুসিবত আসবে এটা তো আসবেই সামনে আল্লাহ বলবেন এটা তো আসবেই আমার পক্ষ থেকে মুসিবত যেহেতু দুনিয়াটাই হলো দারুল মেহান আমার পক্ষ থেকে যত মুসিবত আসবে এগুলোকে তুমি মন থেকে মেনে নেবে এই মেনে নেওয়ার মাধ্যমে তুমি আমার কাছে তোমার পরবর্তী অবস্থার জন্য সাহায্য চাইবে তাহলে বিশ্বাবরী এই বিশ্বাবরীর শব্দটার ভিতরে সবগুলো কথা এসে গেছে সবরের মাধ্যমে সাহায্য চাওয়া মানে আল্লাহ তালার হুকুম পালন করে সাহায্য চাওয়া আল্লাহ তালা নমানি থেকে বেঁচে থেকে সাহায্য চাওয়া শুধু মুখে সাহায্য চাওয়া হলো। এটা না বরং আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে সাহায্য তো এই সবরের ভিতরে সবগুলো এসে গেছে বাকি তারপরও আবার খাসভাবে বিশেষ একটা হুকুম এটা ভিন্ন করে বলতেছে ওলাহ এটা দেখো বলতেছে বিক্রি বিশেষভাবে সলাথের কথা উল্লেখ করা হয়েছে অথচ সলাদ সেটা তো সবর এর ভিতরে এসেই গেছে কেন কেনা রিহা যেহেতু সলাথ এটা বারবার করতে হয় একটা আরেকটা হলো ওয়াহিজামি মিহা। এই নামাজের গুরুত্ব অনেক বেশি এটা বোঝাবার জন্য এই কথাটা ভালো করে বুঝো যেখানে আল্লাহ তালা যে বলতেছেন যে সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। চাওর দ্বারা উদ্দেশ্য হল আমার পক্ষ থেকে যে সকল কাজ করতে বলা হইছে। সবগুলো কাজ তোমরা করে তারপরে সাহায্য চাই এই করাটা করাটার মাধ্যমেই হবে আনাত থেকে বিরত থেকে তারপরে সাহায্য চাই। মুসিবত যেগুলো আসবে এগুলো মন থেকে মেনে নিয়ে তাসলিম ও রেদ এর মাধ্যমে সাহায্য চাই এটা না করে যদি অন্য কোনোভাবে তোমাদের মন সাহায্য চাও তাহলে সেটা ইস্তাহিনবী শব্দের উপর আমল হল না এরপরে আল্লাহ বলতেছে তোমরা সবর করো সবরের মাধ্যমে ইস্তেহানাত করো তাহলে শোনো ইন সোহাবির আল্লাহ তালা সবিনদের সঙ্গে রয়েছেন তার আল্লাহ তালা আসেন সবার সাথেই মাহুম আইনা মাহুম তুমিন বিশেষ তা আল্লো বিশেষ সব বাংলার নিকটেই আল্লাহ তালো কিন্তু সাবেরিনদের ব্যাপারে আল্লাহ তালা যে বললেন এটা হলো করবে খাস মাতে তো এখানে মা সিন বলা হয়েছে অন্য জায়গায় আসছে হলো ইন মাদিন তাকওয়া এবং এহসান এই দুইটা সিমতের সঙ্গে আল্লাহতালা মাঈয়ের ওয়াদা করতেছেন সবগুলো আসলে একই জিনিস তাকওয়া সবর এহসান সবগুলো আসলে এক জিনিস না কি এক জিনিস না জিনিসটা একটাই যে মোত্তাকি হবে সে মোহসেনও হবে যে মোহসেন হবে সে তো সাবের হবে। সবরের মহামালা পার না হলে সে তাকুয়া কিভাবে হইলো আর মোত্তাকি হলো তো সে সাবের অবশ্যই হবে আল্লাহ সাবির রয়েছেন আল্লাহ থাকাটা কিভাবে হবে আল্লাহ সাহাবির কে সাহায্য করবেন আগে বলা হয়েছে যে তোমরা সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তো পরে বললো যে তোমরা যদি এটা করো তাহলে তোমরা তো হবে সাবিরিন তাহলে আমিও তোমাদের সঙ্গে থাকবো মানে আমার নসর তোমাদের সঙ্গে থাকবে একটা বিশেষ জায়গা বিশেষ একটা সবর সেটার কথা বলতেছে আবার সেখানে কথাটা কে জুম্লাইফা দিয়া বলতেছে তার মানে আগের আয়তার সাথে তাল্লুক আছে রক্ত আছে তার সিরে কাবিরে আল্লাহ ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী রক্তটা এইভাবে বলেন যে আগের আয়তে তো আল্লাহ তালা সবরের কথা বলছে সবরের দ্বারা তো সব সবরই উদ্দেশ্য কিন্তু এখন কথাবার্তা চলতেছিল ইহুদিদের সাথে তো ইহুদিরা তোমাদের দালাল দেখেও তারা তোমাদের কেবলা মেনে নেবে না মুসলমান হবে না সারাক্ষণ তোমাদের পিছনে লেগেই থাকবে লেগেই থাকবে তাদের সাথে তোমাদের যুদ্ধ যুদ্ধ বিব্রাহ আমার আসতেই পারে তো এলে তোমরা সবর দা আমার কাছে সাহায্য চাই তো সবরের সব সবরই তো আছে বিশেষভাবে হলো সবর ইংবল কেতান তো সেই মারহালাটাও তোমাদের তাদের সাথে আসবে এলে সেখানে এমন হবে যে তাদের সাথে তোমাদের যুদ্ধ করার কারণে তোমাদের উপরে প্রথমে তাদের পক্ষ থেকে ভয় আসবে ফের সাথে যুদ্ধ করার কারণে তোমাদের মাল নষ্ট হবে যান হবে অনেক কিছু হবে ফল ফসল নষ্ট হবে এগুলো আসবেই এগুলো আসবে। এবং তোমাদের মধ্যে যে সকল যান তোমাদের যে সকল ভাই বা বন্ধু বান্ধব যারা শহীদ হবে তাদের ব্যাপারে তোমরা মৃত এই কথাটা বলবে না এই কথাটা এখানে বিশেষভাবে বলতেছে তাই এখানে সাবেরিনের মধ্যে যদিও নাকি আম সাবিরিন সবাই সামিল কিন্তু বিশেষভাবে হলে এখানে তারাও যাদের সবরে তাদেরকে জেহাদের উপর উৎসাহিত করছে এরপরে আল্লাহ তারা বলতেছেন মধ্যে বিশেষ ভাবে হল দের সাথে তোমাদের মুখাতলা হবে তো হলে তোমাদের মধ্যে কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা তাদেরকে নিয়ে আফসোস করো না বরং তাদের মর্যাদা এত বেশি যে তারা তোমাদের মতোই এখন রয়ে গেছে তোমাদের মধ্যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তোমাদের মধ্যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃতদের মতো মৃত এটা বলো না নতুবা মৃত শব্দটা বলা যাবে না এটা এখানে উদ্দেশ্য বুঝতে পারলাই মৃত শব্দটা বলা যাবে না শহীদের ব্যাপারে এই মৃত শব্দটা বলা যাবে না যে আর শহীদ এই কথাটা বলা যাবে না অথবা কোন একজন শহীদ তার ব্যাপারে এই কথাটা বলা যাবে না যে তিনি মারা গেছেন মাতা এই কথাটা বলা যাবে না এটা উদ্দেশ্য না এখানে বরং তারা সাধারণ মাইয়েতের মতো তারা জীবিত জীবিত। তারা এমন একটা হায়াতের সাথে তারা জীবিত যে হায়াতটা তোমরা উপলব্ধি করতে পারো না আল্লাহ তারা যখন আহিয়া বলছেন তাদের হায়াতের মধ্যে কোনো শক্ত নাই কিন্তু এই হায়াতটা এমন হায়াত যে হায়াতটা আমাদের উপলব্ধির বাহিরে উপলব্ধির একটা সীমার বাহিরে দেখো এটা সহজে আমরা বুঝতে পারি যে হায়াতের আসর হায়াতের আসর মানে কি দেখে আমরা বুঝতে পারি যে একজনের মধ্যে হায়াত আছে নড়াচড়া করতে পারতেছি কথা বলতে পারতেছি চোখ খোলা নাক খোলা সবগুলো খোলা এগুলো দিয়ে আমরা বুঝতে পারি হায়াত এগুলো না থাকা এগুলো না থাকলে কেউ ভিতরে হায়াত থাকে না এগুলো মানুষ সব বন্ধ হয়ে গেল তারপরে সে হায়াত থাকে না গুমন্ত ব্যক্তি তার সব অঙ্গ অচল হয়ে গেছে কিছুই চলতেছে না তারপরে সে তার ভিতরে হায়াত আছে শুধু শ্বাসটা চলতেছে তো শুধু একটা শ্বাস শুধু না শ্বাসটা চলতেছে হাই হইতে পারে সবগুলো যদি সে হাই হইতে পারে যদি এটাও চালু না থাকে তাহলে সে হাই থাকতে পারবে না কে বুঝতে পারে না একজন মানুষ হাই হওয়ার জন্য তার সবগুলো চালু থাকা এটা কোনো জরুরি না সব অচল হয়ে যাওয়ার পরও আমরাই দেখি যে একটা মানুষ হাই মানে একজন মানুষ তার কিছুই চালু নাই তারপরে সে জীবিত থাকবে না এই জন্য কোন একজন ব্যক্তি যদি একটা জায়গায় ঘুমিয়ে থাকে সে যদি দীর্ঘ সময় ঘুমিয়ে থাকে তারপর সে যেহেতু তার ভিতরে হায়াত আছে এই শের উপরে যে সকল কীট আসে। এটা মানুষ মারা গেলে সাথে সাথে মানুষ যদি জীবিত থাকে ঘুমিয়ে আছে, শুধু শ্বাসটা চলতেছে এর কাছে ওগুলো আসবে না আসবে না কেন তার ভিতরে হায়াত আছে আর হায়াতটা দূর থেকে দেখলে একজন ঘুমিয়ে আছে একটা মানুষ আর পাশে আর একজন শহীদ মরে আসে শহীদ দূর থেকে দেখলে তো ধনোজনই সমান ধান না আরেজনের শ্বাস নাই এই পার্থক্যটা একদমই বাকি তোমরা সেটা উপলব্ধি করতে পারবে আমাদের উপলব্ধির বাইর আল্লাহ তালা শহীদদের যখন হায়া বলছে তাদের হায়াতে কোন শখ নেই তো বলতেছেন সবুজ পাখির পেটের ভিতরে থাকে আল্লাহ হাওয়াসেল আজহাফ সবুজ পাখির পেটের ভিতরে আল্লাহ তারা ঝুঁকিয়ে দেন তারা জান্নাতে যেখানে খুশি সেখানে ঘুরতে থাকে এই যে কথাটা বললাম এই বিষয়ে সংক্রান্ত হাদিস আসে পুরানের কালিমায় অনেক জায়গায় শহীদ এবং শাহাদ ফজলত আসে এটি হল প্রথম আয়াত যেখানে শহীদ এর ফজরতার্সে আরো দু সকল জায়গাগুলোতে আসছে গুলো হাওয়া মাধ্যমে চুয়ান্ন প্রথম আয়াতটা এটাই হলো এরপরে সুরাব আকারটা আয়াত নাম্বার লোক দুইশত সাত আলে ইমরান একশত চল্লিশ একশ একশো উনসত্তর একশো উনসত্তর একশো দু সত্তর একশো একাত্তর চুয়াত্তর সুরায় তাবার একশো এগারো সুরায় হজ আটান্ন উনষাট সুরায় জুমার আটষট্টি সুরায় মোহাম্মদের 4 পাঁচ ছয় হাদিদের ১৯। এই আয়াতগুলোতে শহীদ এবং শহীদের ফজিলত আসছে কোন আয়তে আসছে একদম স্পষ্ট সরা কোন কোন আয়তে আসছে ইশাহার হাদিসের মধ্যে শহীদের অনেক বড় বড় ফজিলত আসছে তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত যেটা শহীদের আসছে ইবনে হাজার আসতালানি রহিমলার কাসরি মোতাবেক তিনি বলেন যে শাহাদতের যত ফজিলত আসছে حديث شريفة قرآن شريفة تارقون تشكتبور أعلى فضلتها وي حديث تار جي تارسول صلى الله عليه وسلم بلسل مخاري شريفة مدير عشر وقت مَا أحدٌ يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا ولهو مَا عَلَى الْأَرْضِ مِن شَيْءٍ إِلَّا الشَّهِيدِ يَتَمَنَّا أَن يَرجِعَ إِلَى الدُّنِيَا فَيُقْتَلَى عَشْرَ مَرَّات حِر وقت মা আহাদ শোনা দেওয়াচ্ছেন যে কেউ জান্নাতে যাওয়ার পর সে আর দুনিয়াতে ফিরতে চাইবে না যদিও দুনিয়ার সব কিছু তাকে দেওয়া হবে এই কথা তাকে বলা হয় বলা হো মা আল্লাহ শাহিদ দুনিয়া সব কিছু দেওয়া হবে তারপরে সে দুনিয়াতে আসতে চাইবে না ইল্লা শাহিদ তবে এক লোক আসতে চাইবে তারা হলো শাহীদ আসলে তাকদিব উদ্দেশ্য না নির্ধারিত কোনো সংখ্যা উদ্দেশ্য না বরং তাকসির উদ্দেশ্য তার মানে শহীদ এসে জান্নাতে যাওয়ার পর শহীদ হওয়ার কারণে সে যে বিরাট মর্যাদাটা দেখবে এই মর্যাদারা পাওয়ার জন্য জান্নাতে সব সুখ শান্তি বাদ দিয়ে সে আবার দুনিয়াতে আসতে চাইবে আবার দুনিয়াতে আসতে চাই এখানে দেখো একটা জিনিস ভাবার যে যত কষ্ট শহিদে করছে সব কষ্টগুলো তো জাননাতে যাওয়ার জন্যই তো জাননাতে যাওয়ার পরে সে জান্নাতে সব কিছু দেখে ফেললো জান্নাতের হর জান্নাতের এই আন্ার প্রসুর সব দেখে ফেললো সব দেখে ফেলার পর। সে আবার আসতে চাইবে কেন আসতে চাইবে এই শব্দ যেন হয় এটা আমার দুনিয়াতে আসতে চাইবে এখানে বলতেছে মা আহাদ জাননা তার মানে জান্নাতে যত ধরনের মানুষ হবে তার মধ্যে শুধু শহীদ রাই ফিরতে তাহলে দেখো জানলাতে যাওয়ার পরে সেখানকার সুখ শান্তি দেখে সে আবার ফিরে আসতে চাইবে শাহাদ মধ্যে তার কি পরিমাণ হলে আর আরেকটা জিনিস হলো শহীদ হওয়ার সময় যে একটা সে হালাওয়াত অন্তরে উপলব্ধি করছে এই হালাওয়াত দেখবে না আর শহীদের মর্যাদারা যারা শহীদ হয় নাই তারা কি সেখানে দেখবে না দেখলে অন্য কেউ তো ফিরতে চাইবে না ইল্লা শহীদ মানে শুধু শহীদরা ফিরতে চাইবে আর কেউ ফিরতে চাইবে না অন্যরা দেখবে না দেখবে কিন্তু বাস্তবে যেটা একটা উপলব্ধি এটা তো তাদের হবে না বুঝলে একটা দামি মিষ্টি তোমরা সবাইকে বললাম যে মিষ্টিটা খুব দামি খুব দামি কিন্তু খেলো একজনে আর বাকিরা আমরা কেন খাইনি মিষ্টিটা এমন যেটা খেলে বারবার খেতে ইচ্ছে করবি অনেক দামি মিষ্টি আমরা সবাই বুঝলাম যে আমি মিষ্টি হওয়ার আগ্রহ মার্গের একটা সর্বোচ্চ পর্যায়ে কিন্তু যে খাইছে সেটার উপলব্ধিটা যেই পরিমাণ করতে পারছে আমরা এটা বাব ব্যাপারটা এটা সবাই দেখবে শহীদের মর্যাদারা কেমন বাস্ত উপলব্ধি বুখারি রেবায়াতের মধ্যে আসছে চার বাড়ি চার বা আসছে এখানে দেখো প্রথমে মধ্যে যে জান্নাত থেকে আবার দুনিয়াতে ফিরতে চাইবে। ফিরতে চাইবে জন্য ফিরতে চাইবে শহীদ হওয়ার জন্য তার মানে জান্নাতের সব নাজামত সে বুঝতেছে যে এই জান্নাতের নামত গুলো উপভোগ করতে পারা এটার অনেক বেশি মজার হলো আবার শহীদ হইতে পারা এই জন্য তো সে এটা ছেড়ে ফিরে আসতে চাইবে তাই না ফলাফল দেখার পরে কোনো ছাত্র যদি চায় যে আবার ওই পরীক্ষাটা দেবে পরীক্ষার দিতে মজাটা আবার আমার দরকার সেটা তো আমরা কেউ এটা করি না কারণ পরীক্ষা দেওয়ার মধ্যে আসলে কোনো মজা নেই মজাটা হলো ফলাফলটা দেখার মধ্যে এখানে শহীদের তামান্না দেখে বোঝা যায় যে আইনে শাহাদুতের সমস্যা এমন একটা হালাওয়াত পাবে যে হালাওয়াত হালাওয়াতের জন্য যে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে ফেরত পাঠাক আর একজনের বন্ধুক নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আমি গেলাম আঠাশ করে গড়ি বললাম আবার চলে এলাম শুধু এতটুকু তামান্না করবে না মানে শহীদে এটা তামান্না করবে যেই কাজ করে আমি শহীদ হইতে পারছি সেই কাজে লাগবো সেই কাজের চূড়ান্তটা হবে সাহায্য তাই না তার মানে জান্নাতে না জাননাতে যাওয়ার পরে দুনিয়াতে ফিরতে চাইবে আর কোনো তপ কাটা ফিরতে চাইবে না শুধু শহীদ আর সোহাদা তক ফিরতে চাইবে আর কেউ ফিরতে চাইবে না একেবারে না কোনো বলি না কোনো ভোজন শুধু সোহাদাদের তপ কাটা ফিরতে চাইবে যদিও সে দুনিয়াতে একদম সাধারণ একটা মানুষ ছিল দুনিয়াতে ফিরতে চাইবে মানে শহীদ ওয়ালা আমল করে চূড়ান্তটা করার জন্য মানে শহীদ বলা আমল যেটা কেতাল এটা চূড়ান্ত না ধরুন আসছে যে কেউ যখন জিহাদে বের হয় তখন সে যদি গনিমতের মাল নিয়ে ফেরত যায় তাহলে সে তো তার আজরের দুই সুলুস নিয়ে ফেরত গেল আর যে ব্যক্তি জিহাদের ময়দানে এলো তার মালও শেষ তার ঘোরাটোরা যা ছিল এটাও শেষ হয়ে গেছে জালটাও শেষ হয়ে গেছে তাহলে সে আল্লাহ তালা কাছে পূর্ণ মর্যাদা রা সে পার একজন মুজাহিদ সে পূর্ণ মর্যাদা তখনই হয় যখন সে একদম পুরো শহীদ হয়ে যায় তার সব শেষ সফলতা আল্লাহ বা পক্ষ থেকে পাওয়া। একচে বড় মর্যাদা বান্দা পাইতে পারে না যে তার জানো গেল মালো গেলো আত্মারিব একটা কিতাবের নাম শুনতে না তো প্রসিদ্ধ একটা কিতাব আত্মারিব আল্লাহ রহিমুল্লাহ এটার মধ্যে তিনি ফাজাইলের হাদিস জমা করছেন ফাজাইল একটা আমাদের এটা তরক করা আত্মার হিক নামিক ও আত্মার হিক একটা কাজ করলে কি লাভ ছাড়লে কি ক্ষতি বা ধি জাতীয় একটা হাদিস আসছে এটা আমি প্রথমে অন্য কিতাবে দেখছিলাম ওই কিতাবের মধ্যে আমি নিজে তাও জন্য বাস্তবের ব্যাপারটা এমন কি লাভ দেখা হয়েছিল আহমদুল্লাহ ওখানে রেওয়াজটা আসছে হলো ওখানে শাহাদাত শহীদ মধ্যে আরবি সরাসরি আরবি থেকে বোঝার চেষ্টা কর আমরা আরবিটা বুঝি হলো যে আরবিটা বললে এরপরে যেন এটার থেকে তরজমা বের করে তারপরে ভিতরে ঠুকাই যেমন ধরো আমরা যখন বাংলায় কথা বলি মনে করি আমি বাংলায় বাংলায় কথা বললে বাংলা বুঝেছ বাংলা কথাটাকে অন্য ভাষায় তরজমা করিয়া বোঝার আমাদের দরকার বাংলা আমাদের নিজেদের ভাষা তাই না কিন্তু কেউ যদি মনে একজন সে বাংলা শিখছে সে বাংলা শিখলে তার সামনে যদি বলা হয় আর কি হলো জরা তুমি যে বললাম যে জায়দে মারছে এই কথাটা বললে সরাসরি কারাবে বুঝে ফেলবে না সে জরাবা জায়দ থেকে চিন্তা করবে জায়দে মেরেছে এটা সে চিন্তা করবে ও এটা হলো এটা হলো হল আরবি তর্জমাটা হলা যায় চাকনি বলতে কি বুঝিয়ে দিচ্ছে আমাদের অবস্থাটা এমন হয়েছে আমরা যখন আরবি শুনি আরবি বাংলা চাকনিতে ঢুকাই তারপরে ভিতর ভেতর মানে আরবি শুনলে পরে প্রথমে এটাকে চিন্তা করি এটা তর্জমাতা কি তর্জমাটা চিন্তা করে ভিতর আসর গ্রহণ করা সেটা হাসির এটা বলার সময় যেন এইভাবে বলা হয় যে আরবিটা বলতেছি আমরা এমন ভাবে যেন একদম প্রত্যেকটা শব্দ বলতেছি বুঝা বুঝা বুঝা বুঝে বলতেছি বাংলায় যেমন একদম বুঝা বুঝা বলি কোন জায়গায় একটু থামার দরকার কোন জায়গায় একটু সাক্তা করার দরকার একটা তোতা কথা বলেঠি দ্বারা মেরেছে আর বুঝা বলার বাচ্চা হইলো জায়দ লাঠি দ্বারা মেরেছে তাইনা এটাকে আরবিতে বললে জরা বাজাই আস এটা এমন হয়ে গেছে এটা দোতাবাদ মতো কথা হলো আর যদি একজনে বুঝাবুজা আর বিটা বলতেছে তাহলে সে এমনি হবে জুন অথবা জৈদ বিলাস এই যে আমি বললাম যে শুনবে সে বুঝবে যে এই লোকে বুঝাবুঝা বলতেছে কথাটা জৈদ জরা আস কোরআন শরীফের কোরআন শরিফ করার সময় এইভাবে করা দরকার পড়ার ঠিক এইভাবে পড়া দরকার হসুল সাল আলি যত দোয়া করছেন সবগুলো দোয়া হুজুরে মানা না বুঝাবুঝা করতেন আরবদের সাথে যদি তোমাদের কখনো থাকার সুযোগ হয় তারা মধ্যে যারা আলেন আরবদের করেন অর্থ বোঝা বুঝা করতেছে মানে আমরা বাংলায় বললে বাংলা করাটা কথা বললে যেমন ভিজা ভিজা বুঝাবুঝে বলি এ ঠিকই ভাব এর দ্বারা বোঝা যায় যে আসলে সাহাবিদের যে কোনো কোনো সাহাবীর ব্যাপারে হুজুরে নিজে বলতেছে যে সে পুরানোর জন্য বলি মনে করি কেউ করে ইনা সিজোর করে ফেলো এটা তেল হচ্ছে শুনলেই তোমরা বুঝবা যেই লোকে তেল হাত করতে লোক আসলে তেল করতেছে আর যদি তেলি বুঝা যায় না যে বুঝা যাইতেছে না একেবারে আরবদের মধ্যে যারা হালে এলেন আরব ওনারা যখন তেল অত করেসার সময় ওনারা এইভাবে তেল অচ্চা করে যত দোয়া আছে সবগুলো দোয়ার আসলে এখানে একটা বললাম আরোরা দেখবো কখনো আরবদের বয়ান যদি কখনো শোনো আর কি তাহলে দেখবো যে আরোরা যখন কোরাম তেল করে তখন কোরাম তেল তাকে ভাইয়া ভাঙে করে যেখানে গিয়ে থামবা এর আগের থেকে আরেকটু কোয়লা এটা আসলে বাচ্চাদেরকে বলা হয়েছে বাচ্চারা অত বুঝবে না যেখানে থামা হয়েছে সেখানে কথা শেষ হইলো কে হইলো না এখানে আসলে উদ্দেশ্য হইলো যেখানে থামা হবে সেখানে হয়তো কথাটা শেষ হয় না এই জন্য আগের থেকে একটু ধরলে কথাটা সুন্দর করে মিলবে এখানে আসল উদ্দেশ্য হলো যেই জায়গাতে কথা শেষ হবে সেখানে শেষ এরপরে যদি কথা শুরু না হয় তাহলে মিলে পড়া হবে আর যদি পরের কথা শুরু হয় তাহলে ঠিক আছে সেখান থেকেই পড়াটা হবে আবরানুল হক সাহেব রহমতুল্লাহ আলহার মন প্রজাতের মধ্যে এই জিনিসটা বলছে যে ওরামায় যখন তেল করবে তখন এই অন্ধের মতো পড়বে না যেখানেই থামলো সেখান থেকে পিছন থেকে একটু টান দিয়ে পড়বে যে না বরং যারা তর্জমা বোধ ওনামাদের উদ্দেশ্য তর্জমা যারা বোঝে তারা অর্থ খেয়াল করে করে তর্জমাটা করবে তেরটা করবে যেখানে গিয়ে দেখবে যেখানে অর্থ শেষ এরপরে একটা মুক্তাতা শুরু হয়েছে বা মুস্তাকাল একটা ফেল শুরু হয়েছে তাহলে সেখানে যদি বিশেষ কোনো চিহ্ন নাও থাকে তাহলে সেখান থেকে ভিন্ন করে শুরু করা যাবে এটা না করার কারণে অনেক সময় হয়তো কি আমাদের যে একটা জায়গায় শেষ হয়েছে তো সেখানে ওয়াকফের চিহ্ন নাই সে অর্থ শেষ হয়ে গেছে পরে টান দেওয়ার কারণে আরো মা না উল্টে যায় এমন টান দেওয়ার কারণে মাানা উল্টে যায় এটা ছোট বাচ্চারা করলে করতে পারে কিন্তু যারা অর্থ বুঝে তারা যেন এটা না করে এটা অনুদ্দেশ তো এই অর্থ এটা আফ জলা আপনি আপনার লেকর বান্ধাদেরকে যত নিয়ামত দেন তার মধ্যে আফ জল আফ জল নিয়ামতটা আমাকে দেন এটা চাইছে এখন এই সাহাবি এই দোয়াটা করে নামাজের শরিক হয়ে গেছে নামাজের পরে আল্লাহ তালা ওহির মাধ্যমে হয়তো হুজুরকে জানিয়ে দিয়েছেন নামাজের পরে হুজুরে বললেন মুখ ফিরিয়ে তোমাদের মধ্যে কেই দোয়াটা করছে তো ওই সাহাবি দাঁড়িয়ে বলছে যে আমি আসছি বললাম পরে একবার হুজুরে বলতেছে দেখো সাহাবি তো দোয়াটা করছে যে আপনি নেকর বান্দাদেরকে যত নিয়ামত দেন সেই নেয়ামতগুলোর মধ্যে আফজলটা আমাকে দেন আফজলটা এবার হুজুরে বলতেছে ইদাই সাধু মানে তিনি তো দোয়া করছেন যে আল্লাহ আপনি দেন এবার হুজরে বলতেছে তাহলে তো তোমার ঘোড়া মেরে ফেলা হবে এবং আল্লাহ তালা বান্দাদেরকে যত নিয়ামত দেন তার মধ্যে সবচেয়ে আফজন নত হলো এই নয় সাহায্য ইদাই আকার তাহলে তো তোমার ঘোড়াও মেরে ফেলা হবে আর তুমিও শহীদ হবে একটা রেওয়া রেবায়তটা হলো যে যে পর্যন্ত না বান্দা তার রক্তটা দিয়ে দেয় আর kore বান্দা এই birra fawqa বির এর উপরে আর কোন ভিড় নাই দেখো এমনি তো মধ্যে সবচেয়ে বড় মর্যাদা পাবেন তাই না পরে যিনি শ্রেষ্ঠ হুজুরে এমনি তো সবচেয়ে উচ্চ মর্যাদারা পাবেন সৈদুল মুসালিন হওয়ার কারণে তারপরও রসুল সাল্লাম শহীদ হওয়ার জন্য আমি তো এমনি মর্যাদার পাব শাহাদ মর্যাদারা এত দামি এত দামি এটা যেন আমারও না ছুটিছে তাই না রসুল সাল্লাহ্লাম যে মর্যাদারা চান সেটা কত উচ্চ মর্যাদারা হয় না হইলেও তো এমনি হুজুরে অনেক কিছু এমনি আছে ওলামাহের সিদ্ধান্ত হলো হুজুরতের হুজুর সালাম ব্যাপারে মহাদিস রায় হলো যে খাইবারে হুজুরে যে বিষাক্ত বক্রি খেয়ে ফেলছিলেন বিষের কারণে হুজুরের পরবর্তীতে মারা গেছে সেই কারণে ওলামা এক জামাতের রায় হলো তো আল্লাহ তালা রসুল্লিহাস্লামকে সাহাদতের মর্যাদাও দিয়েছেন মৃত্যুর আগে হুজুরে গলার মধ্যে ওই বিষের ক্রিয়া পাইতেছে এটা থেকে মহাদিস কেন এক জামাতের রায় এটা তো চলো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক গান করেন এই জাতীয় আয়া হাদিসগুলো পড়লে তুমি হরান হয়ে যাইবা হরান হয়ে যাইবা কেমন মানে আসলে আল্লাহ তালা কি চাইতেছেন আমাদের কাছে আর রসুলসল্লাহ আলী আসাল্লাম এটাকে কীভাবে বয়ন করতেছে কিভাবে বয়ন করতেছে আর হুজুরের সরাসরি মুখের থেকে যারা শুনছে তাদের হালাতটা কি এগুলো করলে আসলে নিজের একদম একদম ঠিকই রাখা যায় আল্লাহ তালে আমাদেরকে তো সিদ্ধান্ত বহুদের যুদ্ধে সকালবেলা হজরত আবদুল্লা বিন জাহাস আর আব্দুর রহমান বিন আউফ ওনারা দুইজনে একসাথে বসছেন বসে বলতেছে যে চলেন আমরা দোয়া করি একজন দোয়া করব আরেকজনে আমিন বলবো বলছে হ্যাঁ ভালোই তো তো আবদুল্লাহ বিন জাহাস তিনি দোয়া শুরু করতেছেন তিনি বলতেছেন এই আল্লাহ আজকে যুদ্ধ হবে যে যুদ্ধের সময় যেন আমি খুব বাহাদুর এক ব্যক্তি এক কাফের মোকাবেলা করতে পারি এবং মোকাবেলার এক পর্যায়ে আমি যেন তার হাতে শহীদ হয়ে যাই সে আমাকে মেরে ফেলে এবং আমাকে মেরে ফেলার পর আমার যেন নাক কেটে ফেলে কান কেটে ফেলে চোখ ফুড়ে ফেলে এরপরে কেমতের দিন যখন আমি আপনার সামনে হাজির হব। আপনি বলবেন যে আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন তখন আমি বলবো যে ইয়া আল্লাহ এগুলো তো আপনার দিনের জন্যই আমার এই অবস্থাটা হয়েছে তখন আপনি বলবেন সদাক্তাইয়া আব্দাল্লাহ তো পাশের সাহায্যে যিনি আব্দুর রহমান তিনি বললেন আল্লাহ এরপরে আব্দুর রহমান করছেন যে আল্লাহ যখন যুদ্ধ শুরু হবে আমার যেন খুব বাহাদুরে কাপের সাথে মোকাবেলা হয় এবং মোকাবেলার এক পর্যায়ে যেন আমি তাকে মেরে ফেলতে পারি এবং তার সব সেলিপ গলিমর যেন আমি নিয়ে নিতে পারি তো উনি বলেন আল্লাহ আমিন বলছেন আব্দুর রহমান বিন আউফ ওই বেলা কি পরের দিন সকালবেলা তিনি বলেন যে আমি আমার ভাইকে ঠিক ওই অবস্থায় দেখলাম যে অবস্থায় আমার ভাই দোয়া করছিল মানে আব্দুল্লা বিন জাহাস পরে তিনি বলেন যে আল্লাহর পসম আবদুল্লাহিনের দোয়াটা আমার দোয়ার ঠিক যেভাবে দোয়াটা করছেন ঠিক এভাবেই যাদেরকে মসলা করা হয়েছিল তাদের এরপরে হাজু হামজানদী আনুর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে যদি মোতালিবের পরিবার মানে হুজরের ফুফিদেরকে বুঝাইছেন যে তারা চিৎকার করবে হাত হুতাশ করবে এই আশঙ্কা যদি না থাকতো তাহলে হামজার লাশটাকে এইভাবেই রেখে দিতাম যেন হামজার হামজার জন্তুহগুলোকে খেয়ে ফেলতে পারে তাহলে আমার আল্লাহ জীব জন্তুর প্যাগ থেকে হামজাকে তুলে আনবে তা এই তামান্নাটা হুজুরে করছেন এ দ্বারা বোঝা যায় যে কোনো একজন ব্যক্তি শহীদ হওয়ার পর তার যদি দেহটাও ছিন্ন ভিন্ন হয়ে যায় জানাজা করার সুযোগ নেই দাফল করার স্বাভাবিক সুযোগ নেই এটা তার ভিন্ন একটা মর্যাদার কারণ হবে কি এটা বোঝা যায় না হুজুরে ভিন্ন একটা কারণে করেন নাই কিন্তু ওই জন্য তামালনাটা তো এটা বোঝা যাইছে এই শহীদ হওয়ার পরে নিজের যানও শহীদ আবার দেহটাও একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া এটা আলাদা একটা মর্যাদার কারণ আলাদা একটা মর্যাদার কারণ আল্লাহ তালা আমাদেরকে তভিজ্ঞান করেন এই জমানে আসাটা আমাদের অনেক দুর্ভাগ্য আবার আরেক দিক দিয়ে বিরাট বড় সাহায্য বিরাট বড় সাহায্য বিরাট বড় সাহায্য ওই যে শেখ আনোয়ার আউলাতির একটা বই আছে না আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন এগুটা কিনা সবাই কইলো এরপরে বুঝবা যে আসলে এই জামানা আসাটা যে কত বড় সাাধে যদি সেই সাাধতাকে কাজে লাগায় কেউ আল্লাহ তাআলা যদি আমাদের কবলে লিখে থাকে একে অপরের জন্য খুব দোয়া করে তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল তারা যে কি আনন্দের মধ্যে আছে যে অবস্থায় তারা আছে। এটা তোমরা জানো না এটা না করে তার স্মরণ বললেই হয় তার স্মরণ স্বরৌর শব্দ বলা হয় পঞ্চ ইন্দ্রিয়ার উপলব্ধিটাকে বলা হয় স্বরৌর বলেছে যে শহীদরা জীবিত এটা তার মানে আসবে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো শত্রুর পক্ষ থেকে আসা ভয়ের ভয় মানে একটা ধরল আল্লাহ পক্ষ থেকে এমনি আসবে দুর্ভিক্ষ সেটা হইতে পারে আবার আগের আয়তের সাথে মনে আসা কথা হলো শত্রুর পক্ষ থেকে ওই কৃত্রিম দুর্ভিক্ষ মানে তারা আর্থিক সংকট পয়দা করবে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা জান মান এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করবো নকসিমিন বিল হালাক মাল নষ্ট হয়ে যাবে তো আগের আয়তের মনার্সাবতে তিনি বলেন মাল নষ্ট হবে মানে তোমাদের মোকাবেলা করা লাগতেছে তো মোকাবেলা করতে গিয়ে মাও নষ্ট হইতেছে মাল কমে যেতেছে তোমাদের ওয়াল আনফুস এবং জান যাবে মৃত্যুবরণ করবে অথবা কাফেরদের হাতে তোমরা মরবে বিল কতলি ওয়াল তো ওয়াল আনফুস এটা হয় কাফেরদের হাতে কতল হওয়ার মাধ্যমে যান নষ্ট হবে অথবা অসুখ বিসুখের মাধ্যমে ওয়াল আমর ওয়াল মৌসামার ফসল নষ্ট হবে সেটাও কাফেরদের হাতে অথবা এমনি পোকামা করে বলতেছেন মানে বিল জাওয়া এহি জাওয়া এহ হইল ফলের মধ্যে ফল ফসলের মধ্যে যে সকল মুসিবত আসে এইটাকে বলা হয় জাওয়া এহ আল আফাত আল মু পরীক্ষা করবো করবো করবোটা কি মানে আমি দেখতে চাই যে তোমরা সবর করতে পারো কি না সবরের মা নাকি সবগুলো সবরের সবরদার উদ্দেশ্য কি সবগুলো আমার পক্ষ থেকে কোন একটা মুসিবত এলো সিবত আসার পরে তোমরা সবর করতে পারো কিনা মানে এটা আমি দেখবো এই কথা বুঝছো শত্রু আসছে তোমাদের উপরে এই মিনাল হউফ বল এগুলো আসছে তোমাদের উপরে আসার পর এখন আমি তোমাদের সবরের পরীক্ষা নেব মানে এই পরিস্থিতিতে তোমরা আমার পক্ষ থেকে মুসিবত টা আসছে এটার জন্য আমাকে আলাদাভাবে কোনো শেখায়ত করো না আমার উপরে এটা দেখবো সবর আলাদি সংক্রান্ত তোমাদের উপরে আমার যে হুকুম সেটার উপরে তোমরা সবর করো কিনা সবর আহাত্ম এটা তোমরা করো কিনা এটা আমি দেখবো আবার তোমরা আমার পক্ষ থেকে মুসিবতের পরে তোমরা নাফরমানিতে ডুবে গেলা। এটা করো কিনা না এটার থেকে বাড়িতে থাকবে এটাও আমি দেখবো এখানে কেউ যদি শুধু একটা ব্যাখ্যা করেন যে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসছে আল্লাহর মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে না শুধু সবর আলাল বালা এখানে আলাল বালা সবর আলাদা সবর আলী মাসিয়া সবগুলো এখানে দেখার উদ্দেশ্য সব সবরের দ্বারা সাবের হলেই বা সুসংবাদটা পাবেন এই আয়াতে এবং আরো অনেক আয়াতে আল্লাহ এই কথাটা মুসলমানদেরকে আমাদেরকে জানাই দিচ্ছেন যে আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করবই এই কথাগুলো কেন জানাই দিচ্ছেন এটা আমাদের উপরে আল্লাহ তালা বিরাট একটা কর্মনা মেহরবান মানে কারোর উপরে যদি কোনো একটা মুসিবত আসে সে আগের থেকে মানসিকভাবে তৈরি ছিল না তাহলে মুসিবত চাইলে সে কষ্টটা অনেক বেশি পরিমাণে পায় আর যদি মানসিকভাবে তৈরি করা হয়েছিল এরপরে তাকে মুসিবতটা দেয়া হয়েছে তাহলে সে মন থেকে মেনে নেয় মনে যদি কেউ বলে যে এক সপ্তাহ পরে তোমার তোমাদের সবার খানা বন্ধ হয়ে যাবে এক সপ্তাহের জন্য তো সবার জানা আছে এটা খানা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এই যে আল্লাহ তাল এটা করতেছেন মানে দুনিয়ার মধ্যে আল্লাহ এটা করবে না একশো এর এরপরে হলো আয়াত নাম্বার লিখে নও দুশত চোদ্দ সুরা বাকারই দুশত এরপরে অমিন আলী এমরান আল ইমরানের মধ্যে আসতে হলো একশো তো বিয়াল্লিশ একশো একচল্লিশটা লেখ একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ তাওবাহ অমিনাল আনকাবুত অমিনাল আহজাদ এই কয়টা জায়গাতে আল্লাহ পরীক্ষা করবেন যে পরীক্ষা আলোচনাটা আসে তো কোনটাতে সারা হাতেন কোনটা ঈশার হাতেন এগুলো ওই আমাদের জেমনে যে কোরআন শিখত করে ওই কোরআন মধ্যে একবারই শুধু দেখে নিও আয়াতটা একবার আয়াতটা দেখে